আবু সঈদ খুজরি রদি আলাহ হতে বর্ণিত যে রাসেলুল্লাহ সাল্লাহ সাল্লাম মিম্বরে বসলেন এবং বললেন আল্লাহ তার এক বান্দাকে দুটি বিষয়ের একটি বেছে নেয়ার অধিকার দিয়েছেন তার একটি হলো দুনিয়ার ভোগবিলাস একটি হলো আল্লাহ নিকট যা রক্ষিত রয়েছে তখন সে বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তাই পছন্দ করলেন এ কথা শুনে আবু বকর রদি আলাহ তু আল্লাহ ফেললেন এবং বললেন আমাদের পিতামাতাকে আপনার জন্য কুরবানি করলাম তার অবস্থা দেখে আমরা বিস্মিত হলাম লোকেরা বলতে লাগলো এই বৃদ্ধের অবস্থা দেখো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক বান্দা সম্বন্ধে খবর দিলেন যে তাকে আল্লাহ ভোগ সম্পদ দেয়ার এবং তার কাছে যা রয়েছে এ দুয়ের মধ্যে বেছে নিতে বললেন আর এই বৃদ্ধ বলছে আপনার জন্য আমাদের মাতা পিতা উৎসর্গ করলাম রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামই হলেন সেই ইখতিয়ার প্রাপ্ত বান্দা আর আবুবাকুর রাজিয়াল নই হলেন আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি তার সঙ্গ ও সম্পদ দিয়ে আমার প্রতি সবচেয়ে ইহসান করেছেন তিনি হলেন আবু বকরঃ রদিল্লাহ তালাহু যদি আমি আমার উম্মতের কোনো ব্যক্তিকে অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই করতাম তবে তার সঙ্গে আমার ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে মসজিদের দিকে আবু বকর আদিল্লাহ এর দরজা ছাড়া অন্য কারো দরজা খোলা থাকবে না